অষ্টাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে ভক্ত সঙ্গে নৃত্য ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন নাথ দর্শ সুখে ইত্যাদি সুখময় সায়র মরুভূমি ভেলা জলদ নেহারি চাতকি মরি গেলা শ্রীমতীর এই বিরহদশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন তিনি ছোটখাট্টির উপর নিজের আসনে বাবুরাম নিরঞ্জন রাম মনমোহন মাস্টার সুরেন্দ্র ভবনাথ প্রভৃতিভক্তেরা মেজেতে বসিয়া আছেন কিন্তু গান ভালো জমিতেছে না কন্যগড়ের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন নবাই মনমোহনের পিতৃব্য পেনশন লইয়া কন্নগরে গঙ্গা তীরে ভজন সাধন করেন ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেডিয়া বেডিয়া, নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন কীর্তন বেশ জমিয়া গেল মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন কীর্তন ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন নাম করিবার সময় ঊর্ধ্ব দৃষ্টি গো আনন্দময়ী হে মা আমায় নিরানন্দ করোনা আবার গান গাহিলেন ভাবিলে ভাবে হৃদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে যেজন কালির ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয় পূজা হোম জপ বলি কিছুই কিছু নয় ঠাকুর আবার গাহিতেছেন তোদের খেপার হাটবাজার মা তারা কবগুণের কথা কার মাতোদের, গজবিনেগো বিনেগো ফিরিশ কদাচার মণিমুক্তা ফেলে পরিশ গলে নর হার, হার শশানে ফিরিশ কার বা ধার, রামপ্রসাদকে ভব ঘোরে করতে হবে পার গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বা চায় কালি কালি বলে আমার অজপা যদি ফুরায় मन भ्रमरा श्यमापद नील कमले आर गई जतने हृदय रेख आदरिणी श्यम माके मन तु देख আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখি। ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন মার প্রেমে উন্মত্ত প্রায় আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো এ কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন মা কি আমার কালোরে কালো রূপে দিগম্বরী হৃদিপদ্য করে আলোরে ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন ঠাকুর মৃদু স্বরে এ শালা ছুঁস বলিয়া বারণ করিতেছেন ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন ठाकुर मास्टर हस्त धारण करा भावकिचित आर बलते तम खाव ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আপনারা বস আপনি বেদ থেকে একটু কিছু শোনাও মহিমাচরণ আবৃত্তি করিতেছেন জয় যজ্জমান ইত্যাদি আবার মহানির্বাণতন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন নমস্তে শে তে জগৎকারমস্তে চিতে সর্বলোক্রয় নম্বৈত মুক্তিপ্রদা নমো ব্রহ্মণে ব্যাপী শাশ্বয় শরণ বরেণ जगत বিশ্বূপ জগৎকর্িপ পত্রী প্রহো তবেং নিষ্কলং নিবিকল্পং ভয়ং ভীষণ ভীষণ गति প্রণীনা পাবন পাবনা মহুচ্য়ী তেক পরেশং পরং রক্ষম বই ভজম বই জগৎসখিং নম সদেং নিধানব্বীং ভোধিপ শরণনাজাম ঠাকুর হাত জোর করিয়া স্তব শুনিলেন পাঠ আনতে ভক্তিভরে নমস্কার করিলেন ভক্তেরাও নমস্কার করিলেন অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আজ খুব আনন্দ হল মহিম চক্রবর্তী এদিকে আসছে নামে আনন্দ কেমন দেখলে না মাস্টার আজ্ঞা মহিমাচরণ জ্ঞান চর্চা করেন তিনি আজ হরি নাম করেছেন আর কীর্তন সময়ে নৃত্য করিয়াছেন তাই ঠাকুর আলহাদ করিতেছেন সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন